رحمة الله هي المرا. ورسوله اللهم صلي যন্ত্রণাদ দুনিয়ায় শাস্তি পায় মানুষের জন্য আখরাতে অসঙ্গে যাওয়ার আগে আরো একটা আয়াত দুইটা আয়াত আয়াত وقل من ويحفظن فروجهن ويحفظن فروجهن وَلَا লম্বিত <تصفيق> একত্রিশ নম্বর আয়াত জনক লম্বা এই দুই আয়াতাম বলছেন এবং মমিনাতদেরকে বলে দেন কি বলবেন মমিন এবং মমিনাত প্রথমে মমিনদের উদ্দেশ্যে আলাদা কথা ইয়াহুদ্দু মিন আবুস তারা যেন তাদের দৃষ্টিকে নিচের দিকে রাখে দৃষ্টির হেফাজত করে দৃষ্টির হেফাজতের যে সতর্ক আলমিন বলেছেন সেটা হচ্ছে ইয়াহুদ্দু অবনত করা কারণ হেফাজতের জন্য এটা সহজ উপায় চোখ বন্ধ করে তো আর রাখতে পারবেন না অবনত করলে নিচের দিকে রাখলেই হেফাজত হওয়ার সম্ভাবনা বেশি কারণ কারণ শয়তানের যে ওয়াদা মানুষকে চতুর্মুখী হামলা করবে সুরফের মধ্যে শয়তান যেটা বলেছে আল্লাহ উল্লেখ করেছেন শয়তানের যে বক্তব্য শয়তান আমি সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে হামলা করবে আক্রমণ করবে। তো যেহেতু চারো থেকে শয়তানের অস্পাসার ওয়াদ আছে শয়তান সেটা করবে এই জন্য বাঁচার উপায় নিচের দিকে তাকিয়ে তাকিয়ে চলা উপরের দিকে তাকালে তো দুর্ঘটনা করতে পারে সেজন্য নিচের দিকে তাকিয়ে চলা উপরের দিকে তাকিয়ে চললেও শয়তানের অস্পাসা থেকে বাঁচা সম্ভব কিন্তু আপনার নিজের নিরাপত্তার সমস্যা হইতে পারে দুর্ঘটনায় পড়তে পারে সেই জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে আল্লাহ তিন তারা যেন দৃষ্টিগুলো নিচের দিকে রাখে এবং হচ্ছে তাদের জন্যে আজকা পবিত্রতা অর্জনের বড় মাধ্যম মুখে মুখে সবকিছু বললাম নামাজ রোজা হাজাত সব ঠিকঠাক আছে কিন্তু যদি চোখকে হেফাজত করা না যায় এটা বড় খতরনাক জিনিস চোখে অন্যায় জায়গা থেকে যদি হেফাজত না করা যায় দিকে তাকানো আমার জন্য যায় না সেখান থেকে যদি চোখকে হেফাজত করা না যায় তাহলে এই চোখ এই কুদৃষ্টি আমাকে জঘন্য গুনার মধ্যে লিপ্ত করা এটা রসুল করিম সাল্লা আলী ওসাল্লাম বলেছেন যে নজর হচ্ছে অনেক তীর আছে যে তীর দিয়ে সে শিকার ধরে আর অসুল বলছেন এই নজর হচ্ছে ইবলিসের ওই তীর মধ্যে একটা যেটার মধ্যে সে বিষ মাখিয়ে দিয়েছে খালি এমনি যে খালি রক্তাক্ত হইল শেষ না ওই তীরের মধ্যে বিশ মাখানো আছে খালি রক্তাক্ত করে শেষ করবে না আপনার ইমাম আপিদা সব কিছুকে ধ্বংস করে দেওয়ার জন্য ওই তীর যথেষ্ট বলছেন আর এর বাস্তব অবস্থা এখন আমরা দেখতেছি যে নজরের হেফাজতের কারণে নজরকে হেফাজত না করার কারণে কত রকমের গুণায় আমরা লিপ্ত হইতেছি ইমাম হাসান আলহিত দার্শনিক মানুষ चमत्कार कथा क्यों जदिना नजर हेफाजत करते नजर के कंट्रोल करते आलाम से तर अंतर केंट्रोल करते कार अंतर कंट्रोले नाई से नजर के कंट्रोल करते और क्यों जो निजर अंतर के कंट्रोल करते निश्चित से लज्जा स्थान के कंट्रोल करा तार আমার চোখের মধ্যেই গোড়া এখান থেকে এটা যদি কন্ট্রোল না হয় অন্তরও কন্ট্রোল নাই অন্তর কন্ট্রোলে না থাকলে আমার লজ্জার স্থানও কন্ট্রোলে থাকবে গুণায় লিপ্ত হয়ে যাবে এর জন্য নজরের হেফাজতের জন্যে কুদৃষ্টি থেকে বাঁচার জন্যে বড়রা আমাদেরকে বলেছেন দুইটা কাজ অত্যন্ত জরুরি এক হচ্ছে প্রথম কাজ হচ্ছে সমস্ত গুণা থেকে বাঁচার জন্যে এই দুইটা বিষয় জরুরি এর মধ্যে এই কুদৃষ্টির মধ্যে বিষয়টা অন্যতম একটা হচ্ছে হিম্মত দৃঢ়তা যে আমি তাকাবই না এটা আমার জন্য গুণার কাজ রসুল নিষেধ করেছেন আল্লাহ নিষেধ করেছেন আমার অনেক গুণের কারণ এটা আমি তাকাবো না এই আরেকটা হচ্ছে দ্বিতীয় আমল হচ্ছে আল্লাহ আল্লাহর কাছে পানা চাওয়া এগুলো আমি আলিম সাল্লা সালামদের তালিকা হিম্মত এটা হজরত ইউসুফ আলিম সালামের আমল থেকে আমরা শিক্ষা পেতে পারি ইউসুফ আলী সালসাল্সাল্লামকে সুলাই বন্ধ করে নিজের ঘরে যখন প্রস্তাব দেয় সব কিছু বন্ধ তারা লাগানো ইউসুফ আলী সালাম কি করেছিলেন হিম্মত করেছেন যে না আমাকে বাঁচতেই হবে ওই বন্ধ দরজার দিকেই তিনি দৌড় এটা হচ্ছে হিম্মত যে আমি চেষ্টা করবই বাঁচানো মালিকল হসুবাহা তাহার दौड़ मेरे हिम्मत सूझ तो नहीं चेष्टा जो करब तीन दु नम्बर आमलियार मध्य आसे साथी আল্লাহর কাছে অনেকগুলো অন্ধকার বহু বছর অনেকগুলো অন্ধকার মানে আকাশ মেঘলা তুফান হচ্ছিল আজাব হচ্ছিল কমের উপর এমনি অন্ধকার হয়ে গেছে পরিবেশ পানির নিচের অন্ধকার গভীরে মাছের পেটের ভিতরে আর এক অন্ধকার এই সব অন্ধকার মিলেই অন্ধকারের বহুবচন শব্দ ব্যবহার হয়েছে এতগুলো মুসিবতের মধ্যেই আদালতাম নিরা শুন নাই থেকে রুজু করে বলেছেন আল্লাহ আপনি ছাড়া বাঁচানোর কেউ তো নাই আপনি আমার মাহুত সুভানেক আমার দিলের মধ্যে এই এইরকম কোন বিশ্বাস আশা যে আমাকে অন্য কেউ বাঁচাতে পারে বা আমি অক্ষমতা রাখি এর থেকে আপনি পবিত্র আপনি ছাড়া কেউ বাঁচাতে পারে এটা অসম্ভব সুভানেক আপনি পবিত্র আপনার পবিত্রতা আমি ব্যয়াম করছি আল্লাহ আপনি পবিত্র আমি অপরাধী আমি ভুল করেছি আমি আপনার হুকুম ছাড়াই খমকে ছেড়ে চলে আসছি রাগ করে আমাকে আপনি মাফ করে দেন আল্লাহ জবাব দিয়েছেন জবাব আমি ইউরুসকে মুক্তি দিয়েছি তার দোয়া কবুল করে পেরেসারি থেকে মুক্তি দিয়েছি এই ভাবে যুগ যুগ ধরে এটা আমার পর্যন্ত যত মমিন আমাকে বিশ্বাস করে আমার কাছে মুক্তি চাবে আমি তাদেরকে মুক্তি দিব আল্লা তালে হাজির যে কোনো গুণা থেকে যে কোনো মুসিবত থেকে বাঁচার জন্য গুণা এক বড়ো মুসিবত গুণাটাও এক বড় মুসিবত এক থেকে বাঁচার উপায় চাই। এক হচ্ছে হিম্মত যে আমি তাকাবই না এটা যখন এতমার আত্মগুণা আমি তাকাবই না আরেক হচ্ছে আমার দিলের মধ্যে আগ্রহ জাগবে আমি তো মানুষ আমার দিলের মধ্যে আগ্রহ জাগার ক্ষমতা আলামিন দিয়েছেন। সেটা বলেছে রবুরা আলমিনা দিলের মধ্যে গুনা করার ক্ষমতা ইচ্ছা এটাও আমি রেখেছি ন্যাক হামল করা গুনা থেকে বেঁচে থাকার ইচ্ছা সেটাও রেখেছি কোনটা গ্রহণ করবা এটা তোমার আল্লাহ তালা বলছেন কাজে গুনার ইচ্ছা জাগবেই আমার মধ্যে ফেরিস্তাদের মধ্যে গুনার ইচ্ছা জাগে না এই জন্যে তারা গুণায় থেকে মুক্তি পেলেও তার কোনো যা নাই জান্নাত নাই নামত নাই তারা বঞ্চিত আমরা দুশ্মনকে পরাজিত করে যেহেতু গুনায় থেকে বাঁচে এই আমাদের জন্য পুরস্কার আছে জান্নাত তো গুনার ইচ্ছা জাগবেই এটাকে দমাইতে হবে আমি করব ইনশাল্লাহ তারা साथ ही साथ आल्लर का अल्लाहर दिखाई रुजू हवा केफ पर्दार जो बेपार चोर हेफाजत पर्दार एक गुरुत्वपूर्ण अंश आज के पर्दार कारण समाज दुर्घटनागुलटे अश्लीलता चायला देखते जो घर आगे मा बंदर उद्देश्य विशेष के मेर सम्मान दे মনের সম্মান দে মাথার মুকুট বানিয়েছি তোমাদেরকে ঘরের রাণী বানিয়েছি ইসলাম দিয়েছে আমরা যখন তোমাদেরকে এসব বলি তখন তোমরা আমাদেরকে জ্ঞান মোল্লা বলো আমরা এই সমাজের মানুষ না বিজ্ঞান মনুষ্ক না আমরা মুক্ত মনে না আজকে যারা তোমাদেরকে স্বাধীনতা দেওয়ার নামে রাস্তায় উন্নত করে বের করেছে তাদের কাছ থেকে আজকে তোমরা কি পেয়েছো। কি পেয়েছ সম্মানকে রাস্তায় ঢেলে দিয়ে তুমি ঘরে আসতে হবে সমান তোমার কামড় চোপড় রাস্তায় পরে দিয়েছে কে বলেছিল আমরা বারবার নিশ্চিত করেছিলাম তুমি যেও না তুমি সম্মানিতা তোমাকে ইসলাম সম্মান দিয়েছে তুমি ঘরের মধ্যে রানীর মতো থাকবে অর্ডার করবে ঘরে কি লাগবে আমি এনে যাবো আমি বাধ্য তোমার জরুরত মিটানের জন্য আমি বাধ্য আমি বাবা আমি বাধ্য আমি ভাই আমি বাধ্য আমি স্বামী আমি বাধ্য আমি সন্তান আমি বাধ্য তোমার প্রয়োজন মিটানোর জন্যে তোমার ওইটা ভালো লাগে নাই তোমার ভালো লেগেছে ওই টিএসসি থেকে গিয়ে ভিড়ের মধ্যে ঢলাডলি করার জন্য ওইটা ভালো লেগেছে ওইটা যখন ভালো লেগেছে এখন রেজাল্ট তোমার সামনে আজকে যদি ওই জ্ঞমীদের কথা শুনতাম তাহলে এই করুণ দশা তোমার হতো না আমি জানি না তাদের কষ্ট লেগেছে কি না কারণ ব্যাপারটা শুনতে খারাপ লাগে আমার আপনার বোন আমার আপনার মা আমার আপনার সন্তান তারা শুনতে খারাপ লাগে কিন্তু এটাই বাস্তবতা যারা সেখানে যাবে তাদের জন্যে খারাপ কেন লাগবে এমন কঠিন পরিস্থিতিতে যে যাবে তার খারাপ লাগার লাগবে কেন হয়তো সবাই দেখছে সেই জন্য খারাপ লাগছে গুপ করে তুমি আর খারাপটাও করো না হয় সেখানে কেন গেলাম এত ভিড়ের মধ্যে কেন যাবা তোমার সম্মান নাই কোনো লজ্জা নেই হায়া লজ্জা সব শেষ হয়ে গেল আশ্চর্য কথা আমরা কেমন পুরুষ কেমন বাবা কেমন ভাই আমার সন্তানকে আমার বেবিকে সাথে নিয়ে ওই ভিড়ের মধ্যে আমি কি করে গেলাম কেমন আত্মসম্মান বলতে কিছুই নাই আমার আত্মমর্যাদা সব শেষ হয়ে গেল ইসলামী বিধান তুলনা হয় বাদ আমি ইসলাম মানি না ঠিক আছে রাখলাম মানুষ হিসাবে কিন্তু এতটুকু লজ্জাবো এতটুকু আত্মসম্মান যে আমার নাই ওই হাজারো পুরুষের শরীরের সাথে আমার বিবের শরীর লাগছে আমার বোনের শরীর লাগছে আমার মেয়ের শরীর লাগছে আমার কলিজা একটু লাগে তো রেজাল্ট ফলাফল যা হওয়ার তো তাই উচিত কিছু না তুমি যেই অনুসরণ করছ যেই জাতির অনুসরণ করে এই সমস্ত প্রোগ্রামে সেই জাতিদের সেই ধর্মীয় মানুষদের ধর্মাবলম্বীদের যে রাষ্ট্র সেখানে অহর এই ধর্ষণ গণধর্ষণ রাস্তাঘাটে এমনকি বিদেশি বিদ্যা পর্যটকরা পর্যন্ত যেখানে রেহাই পায় না সেখানে এগুলো ঘটছে কাজেই তাদেরকে যারা ফলো করবা তারাও সেই রকম ধর্ষণের শিকার স্নেতাহ শিকার হবে এটাই তো স্বাভাবিক এটাই স্বাভাবিক আর তুমি যদি পো ফলো কর্তা পোর আনকে অনুসরণ করতো পুরআ তোমাকে বলেছে ওইদ্দিন তুমি তোমার সৌন্দর্যকে প্রকাশ করো তোমার সৌন্দর্য তুমি প্রকাশ করো আজকে আমি শাড়ির বিরুদ্ধে বললে তুমি আমাকে মরভী কাঠমুল্লা গেও এগুলো বলে গাড়ি দিবা দিবা কিন্তু আমি কেন বলেছি ভাই আমি কেন বলেছি আমার কোনো ফায়দা ছিল আমাদের কোনো লাভ ছিল আমাদের লাভ একটাই তুমি আমার বোন তোমাকে আমি জাননাতে দেখতে চাই তোমাকে আমি জান্নাতে দেখতে চাই দুনিয়ার সম্মানের জায়গায় দেখতে চাই আমি চাই না আমরা চাই না তুমি অসম্মানিত হও আমরা চাই না তুমি তোমার ইজ্জত সংগ্রাম সব রাস্তায় উঠিয়ে দিয়ে আস আমরা চাই না এই দায় দায়িত্ব শুধু মেয়েদের নয় এই দায় দায়িত্ব আমার আপনার সকলের আমি বাবা এ দায় দায়িত্ব আমার আমি মা এ দায় দায়িত্ব আমার আমি ভাই এই দায় দায়িত্ব আমার কেউ কিন্তু আসতে পারবো না আল্লাহ তার আমাকে জিজ্ঞেস করবেন তুমি তো তোমার মেয়েকে ছেড়েছিলে রাস্তায় আল্লাহ তালা আমাকে জিজ্ঞেস করবেন তুমি তো তোমার বিবির সন্তানকে নিয়ে একসাথে মেয়ে হয়েছ কিসের কোন আশা কি সেখানে কি ছিল সেখানে এত করে বলতিছিলাম এত করে বলি তারপর অনেককে দেখেছি আমাদের যেতে আল্লাহ তালাহ আমার বড় কষ্ট লাগে ভাই কি পেলাম সেখানে কি পেলাম ইমান শেষ করে দিয়ে আসলাম আমার চেতনা শেষ করে দিয়ে আসলাম ইমানই চেতনা তো জ্যান্তের কথা নয় কলমের মধ্যে যদি ইমানই চেতনা না থাকে আর ইমানই চেতনা নষ্টের জন্যে বেআায়াপনা বেলাপনা উলঙ্গপনা এগুলো হচ্ছে বড়ো মাধ্যম বড়ো কারণ ইমানই চেতনা নষ্ট হয়ে গেছে এই জন্যই তো আমার ইমান এত দুর্বল হয়ে গেছে যে আমাকে বাধা দেয় না আমি যাচ্ছি ইচ্ছে মতো যেখানে সেখানে আর এগুলোর জন্যে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এখন সমাজের মধ্যে আমাদেরকে এই সমস্ত কাজগুলো করতে বেশি উৎসাহিত করতেছে বর্তমান মিডিয়া আমরা দেখছি খুব বেশি দিন আগের নয় এই সমস্ত অনুষ্ঠানগুলো বেশি আগে। আগের নয় নব্বইয়ের দশকে এর আগেও এত কিছু দেখা যায় না গ্রামের মেলার কথা শুনেছি সেখানে ঘরের জিনিসপত্র তজুসপত্র এগুলো বিক্রি হতো ঘাটপালং বিক্রি হতো মেলার মধ্যে বৈশাখী মেলা চৈত্রের ক্রান্তিতে হিন্দুরা অনুষ্ঠান করত প্রোগ্রাম করত। এই আমাদের যে প্রোগ্রামগুলো এগুলো ইতিহাস তালাস করলে তো আপনারা পাবেন যেগুলো কারা শুরু করলো কিছু হিন্দু ছেলে কিছু হিন্দু ছেলে শুরু করেছিল সেখান থেকে ওই মুক্ত মনে নামে কিছু লম্পটরা তাদের সাথে শরিক হয়েছে আমরা লম্পট বলি কারণ এখন বলতে আমাদের কোনো দ্বিধা নাই পরিচয় তারা দিয়েছে রাস্তার মধ্যে তারা ভদ্রনা না লম্পট টিএসির মোড়ে তারা সেই পরিচয় দিয়েছে আমরা একদিন বলতাম এখন তারা আমাদের কেসেটা বাস্তবায়ন করে দেখিয়েছে এখন আর বলতে আমাদের কোনো দ্বিধা নাই কোনো লজ্জা নাই কোনো ভয়। নাই कारण प्रभाता सामने स्पष्ट कथा प्यार करुरा भाई दुआ करी दुआ करुम उचित तुम्हार चोखे हेफाजत करा शुद्ध मे नर पर्दार कथा बस क्या बोली प्रश्न आसलाम इसलम शुद्ध मे पर्दा करते क्या पर्दा करबें तो पर्दा करा हा পর্দা মানে কি তোমাকে বুঝতে হবে পর্দা মানি শুধু কাপড়ের সাথে পর্দার সম্পর্ক না চোখের সাথে পর্দার সম্পর্ক দিলের সাথে পর্দার সম্পর্ক পোশাকের সাথেও পর্দার সম্পর্ক বাকি মেয়েদেরকে আমরা তাদের সৌন্দর্য প্রকাশের জন্যে নিষেধ করি বারবার কেন করি এটা এটা আমরা যতটুকু বোঝার কথা তার যে বেশি বোঝার কথা যারা নিজেদেরকে বিজ্ঞান অনুষ্ঠান মনে করে তাদের বেশি বোঝার কথা অত্যন্ত আশ্রোসের সাথে বলতে হয় তাদের থেকে ওই সমস্ত নোংরামিগুলো বেশি প্রকাশ পাচ্ছে অথচ বোঝার দরকার তাদের তাদেরই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার ছিল যে মেয়েদেরকে কোরআন শরীয় কেন বলেছে তুমি তোমার সৌন্দর্যকে গোপন করো পুরুষকে কেন বলে নেই পুরুষকে কেন বলেছে তুমি তোমার দৃষ্টিকে অবনত করো তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করো পুরুষকে কেন বলে তোমার সৌন্দর্যকে গোপন করা তুমি একটা বোরকা লাগাও ওটা কেন বলে নেই বোরকা প্রশ্ন না বোরকায় সুপর্দা না বোরকা পরেও পর্দার খেলা হয় আমরা বলেছি এমন এমন স্টাইলিশ বোরকা বের হয়েছে যেগুলো সৌন্দর্যকে গোপন করে না বরং সৌন্দর্যকে প্রকাশ করে আমরা বলব এটাও একটা ভণ্ডামি ওই কাটিং করে রাখা যেমন একটা দাড়ির নামে ভণ্ডামি ওই টাইট ফিট ওই সমস্ত রঙিন হচ্ছে এই পর্দার নামে একটা ভণ্ডামি আল্লাহ তালা হদায়ত র করুক পর্দা করা সৌন্দর্যকে গোপন করা বোরকা পর্দার নাম পর্দা হচ্ছে সৌন্দর্য গোপনের নাম সেটা পুরখার মাধ্যমে হতে পারে বড় অন্য মাধ্যমেও হতে পারে নিজের সৌন্দর্য গোপন যেভাবে হবে সেটাই হচ্ছে পর্দা প্যার হাজরিন যে কথাটা বলছিলাম মেয়েদেরকে আমরা কেন বলি যে তোমরা তোমাদের সৌন্দর্যকে গোপন করো ওই যে কথাটা বললাম এটা যারা বিজ্ঞান মনস্ক তাদের ভালো বোঝার কথা কেন তুমি তো বিজ্ঞান ছাড়া কিছুই বুঝো না তোমার যুক্তিতে যেটা মিলে বাস ওইটাই তুমি মানো আল্লাহ কি বললেন সেটা তুমি মানো না আমরা মুসলমান মেয়েদেরকে সৌন্দর্য গোপন করার কোন কারণ আমরা বের করতে চাই না প্রথম কারণ এটাই যিনি খালিক তিনি ভালো জানেন কে তার সৌন্দর্যকে গোপন করলে দুর্ঘটনা ঘটবে না আল্লাহ তারাই ভালো জানেন যে কার সৌন্দর্য গোপন করলে দুর্ঘটনা ঘটবে না তিনি ভালো জানেন তিনি যা বলেছেন আমরা তাই মানছি খালিক তিনি আমার মেজাজ আমার ইচ্ছা আমার সব কিছু সম্পর্কে তিনি ভালো জানেন আমাদের এখানে মাথা খাটানোর কোনো সুযোগ নাই তারপরে এটা তো প্রকৃতির কথা যে নারী এবং পুরুষের মধ্যে মেয়েদের মধ্যেই ইচ্ছা আগ্রহটা বেশি তাদের ওই পুরুষের তুলনায় এটা বাস্তব কথা তাদের আগ্রহ প্রচন্ড বেশি পুরুষের তুলনায় কিন্তু পুরুষের প্রকাশটা বেশি হয়ে যায় পুরুষের আগ্রহ যত বেশি তার চেয়ে প্রকাশ বেশি সে নিজেকে কন্ট্রোল করতে পারে না মেয়েরা আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ তাদের মধ্যে আল্লাহ তারা ওই কন্ট্রোল পাওয়ার নিজেদেরকে ঠিক রাখার পাওয়ার আল্লাহ আলাদা পুরুষের তুলনায় বেশি দিয়েছেন এটা সবাই জানি আমরা আমাদের কথাই তো আছে যে মেয়েরা নিজেদেরকে কন্ট্রাম জানি মেয়েরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে সে কথা আর গেলাম না শুনতে শ্রুতি কঠু সেজন্য কথাটা বললাম না মেয়েরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে বেশি এটাই হচ্ছে বাস্তব কথা এখন আসুন মেয়েদের সৌন্দর্য যদি মেয়েরা প্রকাশ করেই দেয় এমনি তো মেয়ের মধ্যে प्रवणता इच्छा शक्ति तर मध्य बेड़े आदि तारौंदर्काश कर दे सीट से विद्युत लाइन लागान आज कथार कथा एक सैड सैड तुम जो तुम्हारौंद प्रकाश करो ओ सद्युत चले आस एक्सिडेंट हो जाए पुरुष के ढाका সে সৃষ্টিগতভাবে এমনি তো ঢাকা তার মধ্যে ওই ইচ্ছা শক্তি প্রবণতা কম তার প্রকাশটা বেশি সে নিজেকে কন্ট্রোল করতে পারে না এই সে যেখানে অ্যাক্সিডেন্ট হবে ওই জায়গাতেই আমাকে আবরণ লাগাই হবে যেন তার ওই জলের সৃষ্টি না হয় তার মধ্যে ওই বিদ্যুৎ চলে না আসে তার মধ্যে ওই আগ্রহ এটা প্রবলভাবে প্রকাশ না পায় যদি ওয়ের মধ্যে প্রবলভাবে প্রকাশ পেয়ে যায় তখনই দুর্ঘটনা ঘটবে এই হচ্ছে একটা দিক আরেকটা দিক হচ্ছে এই দিকটা ক্লিয়ার কেন আমি আবারও বলছি এক হচ্ছে মেয়ের মধ্যে ইচ্ছা শক্তি প্রবণতা আগের থেকেই ভাবে আছে। ছেলের মধ্যে কম সে নিজেকে কন্ট্রোল করতে পারে না মেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারে কাজেই ছেলে প্রকাশ পেলেও যেহেতু মেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারে ছেলে যদি প্রকাশ করে নিজেকে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কম কেন যেহেতু মেয়ের মধ্যে কন্ট্রোলিং পাওয়ার বলে অ্যালার্মিং বেশি দিয়েছেন সে নিজেকে কন্ট্রোল করতে পারতেছে ছেলে নিজেকে উলঙ্গ রাখলেও মেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারতেছে এটা হচ্ছে স্বাভাবিক কথা দুই একটা ঘটনা ঘটতে পারে দু ঘটনা। সেটা প্রমাণ না মেয়ে যেহেতু নিজেকে কন্ট্রোল করতে পারতেছে কাজে ছেলে যদি উলঙ্গ থাকে দুর্ঘটনা ঘটবে না আর ছেলে যেহেতু তার মধ্যে কন্ট্রোলিং পাওয়ার কম সে নিজেকে কন্ট্রোল করতে পারে না মেয়ে যদি উলঙ্গ হয়ে যায় মেয়ে পোশাক যদি খুলে ফেলে খুলে ফেলে মানে তার সৌন্দর্য যদি প্রকাশ করে ফেলে তাহলে তার কন্ট্রোলিং পাওয়ার তেমনি নাই তার মধ্যে ওই আগ্রহ ইচ্ছা যেটা কম ছিল সেটা বেড়ে যাবে এখন ওই পাশেও কন্ট্রোলিং যেটা ছিল সেটা নষ্ট হয়ে তার মধ্যে আগ্রহ সেটা খুব বেড়ে গেলো তার সুরত দেখে আর মেয়ের মধ্যে আগ্রহ মাত্রা আগে থেকে বাড়া এই দুইটা মিলে দুর্ঘটনা ঘটে যাবে পক্ষান্তরে পক্ষান্তরে যদি উল্টাটা হয় মেয়ে নিজেকে খুলে রাখলো ছেলে নিজেকে আবৃত রাখল তো মেয়ে তার মধ্যে আগ্রহ তো আগের থেকেই বেশি ছেলের আগ্রহ নিজেকে আবৃত করে তার মধ্যে আগ্রহ কম ছিল মেয়ে নিজেকে আবৃত করে নাই তার মধ্যে আগ্রহ আগে থেকেই রেডি সে ছেলে যখন তাকে দেখবে তার মধ্যে ওই আগ্রহ জেগে উঠবে দুর্ঘটনা বলবে এই জন্য ইসলাম আমাদেরকে এই সমাধান দিয়েছে যে যেহেতু ছেলের মধ্যে কন্ট্রোলিং পাওয়ার কম ও মেয়ে তুমি নিজেকে আবৃত করো তাইলে কি হবে দুর্ঘটনা হবে না দুর্ঘটনা হবে না কারণ তোমার মধ্যে কন্ট্রোলিং পাওয়ার রবুল্লা আলম দিয়ে দিয়েছে তুমি দুর্ঘটনা ইচ্ছা করে পড়ার মতো সুযোগ কম এজন্য তুমি যদি তোমাকে কন্ট্রোল করো ছেলেও তোমার কারণে দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা কম কারণ সে তখন ওইভাবে নিজেকে প্রস্তুত করবে না তার মধ্যে আগ্রহ ওইভাবে জাগে উঠবে না আল্লাহ তারা খুব সুন্দর বিধান রেখেছেন এই জন্য বললাম যে এই বিষয়টা আমরা যারা গেওর মৌলবী যারা এখনও সেই চোদ্দোশো বছর আগের যুগে আছি তাদের জন্য বিষয়টা বোঝা তো সহজ কারণ রব্বুল আলমী বলেছেন আমরা আর অন্য কোনো তাত্ত্বিক বিষয় বের করতে চাই না আমার মেজাজ আমার মন আমার মেধা কি বলে সেটা আমরা বের করতে চাই না আমার আল্লাহ বলেছেন বাস আলহামদুলিল্লাহ তোমরা যারা এই বাস্তবসম্মত কথা শুনো খালি বাস্তব বলতে যেটা চোখে দেখো এটা আসলে বাস্তব না তুমি যেটা চোখে দেখো ওইটাই তুমি বিশ্বাস করতে চাও তো এটা কেন বুঝো না এটা তো খুব সহজ কথা আল্লাহ তার সহি আমরা কারো দুষ্কুল নয় কারো শত্রু নয় আমরা আপনাদের প্রিয় মানুষ এই কথা বলি কারণ আমরাই হচ্ছি প্রকৃত হিতাকাঙ্ক্ষী যা আমার আখেরাতের জন্য ফিকির করতেছে এই দুনিয়ার সামান্য সময়ের জন্যে আপনাকে আমি উৎসাহিত করলাম ওই বেহায়াপনার জন্য আপনাকে আমি উৎসাহিত করলাম এরা আপনার দুশ্মন জেনে রাখি এরা আপনার আখেরাতবার বাদ করতেছে আপনারা আখেরাত বর করতেছে সে কথাটাই বলছিলাম এর জন্যে সবচেয়ে বড় ভূমিকা যারা রাখছে সেটা হচ্ছে মিডিয়া যারা মিডিয়ার সাথে জড়িত আছেন তাদের জন্য ওই আয়াত করিম আমি শুরুতে তেলাওয়াত করেছি আল্লাহ বলছেন যারা এটা চায় তাদের আগ্রহ এটার মধ্যে খুব বেশি ইউ ভালোবাসার কথা আল্লাহ বলেছেন আগ্রহ বেশি কি আন্তসি আলফা হাসা অশ্লীলতা ছড়িয়ে যা অশ্লীলতা ছড়িয়ে যা এই সমস্ত প্রোগ্রামগুলোর রেজাল্ট অশ্লীলতায় আমরা দেখি সব কিছুর লাস্ট ফিনিশিংয়ে যাই সেদিন কৌতুক করে এক ভাই বলতেছিলেন কথাটা শুনতে কেমন লাগে তারপরে ও কথাটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে বুঝোর এই সমস্ত প্রোগ্রামগুলো বিকালে গিয়া ভ্যালেন্টাইন ডে হয়ে কথাটা আসলে সুন্দর কথা শুনতে খারাপ লাগে আসলে বাস্তব কথা এই সমস্ত প্রোগ্রামগুলো বিকালে গিয়া কেমন যেন নোংরামিতে ফিনিশিংটা নোংরামিতে হয় সারাদিন তো নোংরামি চলে ও ভাই কেন এটা আপনারা আখ রাতের কথা কেন ভুলে গেলেন আল্লাহ রসুল তো বলেছেন ইফতানিম খমস পাঁচটা জিনিসকে পাঁচ জিনিসের আগে গনিমত মনে কর পাঁচ জিনিসকে পাঁচ জিনিসের আগে গনিমত মনে কর সে পাঁচ জিনিসটি একটা হচ্ছে যুবক যুবকদের মধ্যে এই প্রবণতা বেশি মানুষ সৃষ্টিগতভাবেই অনুকরণ প্রিয় সে অন্য কাউকে দেখতে ওইটাই ফলো করতে চায় সেই কথাটা বলতেছিলাম যে আমাদের এই অশ্লীলতা ছড়ানোর পেছনে যে সমস্ত জিনিসগুলোর সবচেয়ে বেশি অবদান এর মধ্যে মিডিয়া হচ্ছে অন্যতম দুই নাম্বার হচ্ছে আমাদের অ্যাড হাউসগুলা ওই বিজ্ঞাপনগুলা এই বিজ্ঞাপন ও অশ্লীলতা ছড়ানোর পিছনে এক বড় মাধ্যম আশ্চর্য অবস্থা নারীকে এইভাবে উপস্থাপন করা হচ্ছে বিজ্ঞাপনগুলোতে যার সাথে নারীর কোনো সম্পর্ক নাই আরে আজই কথা ওই আটার বস্তার মধ্যেও নারীর ছবি আশ্চর্য কথা সেখানে মেয়ে কি আছে হুন্ডার অ্যাডভার্টাইজ দেয় সেখানেও মেয়ে লাগে কোকাকোলা পেপসি খায় সেখানেও মেয়ে লাফালাফি করতেছে আরে ভাই পেপসি খাইলে যদি নাচ গান করতে হয় তাইলে তো এটা খাওয়া যাবে না কারণ এটা যদি প্রভাব এটাই হয় যেটা এটা খাইলে মধ্যে নাচন সৃষ্টি হয় এটা খাইলে আমাকে অলঙ্গ হয়ে নাচতে হবে রাস্তায় তাই হচ্ছে না খাওয়া থেকে বাঁচা উচিত এটা কেমন আজের কথা আমি সিগিরেট খাই শেখানো নারীর শরীর আমি প্রকাশ করতেছি সব জায়গায় সব জায়গায় আমার মা বন্ধের ইজতকে সম্মানকে শরীরকে ওই সমস্ত ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক পণ্য হিসাবে তারা ব্যবহার করতেছে নারী তুমি তোমার সম্মান বুঝলাম না তোমাকে তোমার সৌন্দর্য বিক্রি করে তারা তাদের কর্ম বাজারজাত করতেছে তুমি তোমার মূল্য বুঝলাম না দুনিয়ার এই সামান্য সম্পদে তোমার কাছে মূল্যবান মনে হইলো আ আখেরাতে গিয়া জাহান নামের আজাব যখন ভোগ করবে এই জাহান নামী মানুষগুলা যারা অপরাধী তখন পুরাণে কেরিমে আসছে আল্লাহ আল্লাহ হেফাজত করুক জাহান নামের ওই আজাব দেখে জাহান নামীরা বলবে কি বলবে তখন তাদের কাছে সময়ের মূল্যটা খুব হবে সময়ের মূল্য কেমন আখের বাসী যেভাবে বুঝে মানুষ যদি সেভাবে বুঝতো আ সাহাবা এ কেরাম বলেন হজরত রসুল করিম সাল আলী ওসাল্লাম কবরের পাশ দিয়ে যাইতেছিলেন রসুল সাহাবা এ বলেন তোমরা দুই রাখা নভরের জন্যে যেমন তারা হুরা করো নামাজের তারা হুরা করো হেলায় ফেলায় ছেড়ে দাও আহা ওই কবরবাসীর অবস্থা যদি জানত সে কত আফসুস করতেছে হায় যদি আরো দুইটার আকাত নামাজ করে আসতে পারতাম আসতাম কানা আমি এমন কমকে পেয়েছি সাহাবাহের কথা বলতেছেন আমি এমন কমকে পেয়েছি যারা তাদের সম্পদের চেয়ে তাদের জীবনের ব্যাপারে বেশি কমজোস ছিল বকরি সময়টাকে একদম নষ্ট করতে চায় না বকরি কারণ তাদের কাছে সময়ের মূল্য যে অনেক তারা চায় না কেয়ামতে জাহান্নামে গিয়ে আল্লাহর কাছে ওই কথা বলতে হবে যেটা কোরআানে আসছে কি কোরআনে কেরি আসছে জাহান নামীরা আল্লাহর কাছে বলবে আল্লাহ রব্বানা আফরিজ না এই আল্লাহ আমাদেরকে বের করে দেন এখান থেকে আমাদেরকে বের করে দেন আমরা দুনিয়ায় গিয়ে ভালো হয়ে যাব আল্লাহ আমাদেরকে বের করে দেবে আল্লাহ তালা বলবেন দুনিয়া কি তুমি অতটুকু সময় পাও নাই যতটুকু সময় আওয়ালাম্মীর তুমি কি এতটুকু সময় পাও নাই তোমার কি আমি এতটুকু বয়স দেই নাই আওয়ালাম মুহাম্মির যে এতটুকু বয়সে একজন মানুষ যদি চায় সে উপদেশ গ্রহণ করবে সে উপদেশ গ্রহণ করতে পারে এবং আমি তোমার কাছে আখেরাত সম্পর্কে ভীতি প্রদর্শনকারী কাউকে পাঠাই নাই তো আমি তো সুযোগ তোমাকে দিয়েছি তুমি সুযোগ গ্রহণ করো নাই আজকে তোমাকে আজা ভোগ করতেই হবে আজকে তোমার সাহায্যকারী জালিমিদের সাহায্যকারী আজকে কেউই নাই কেউই নাই আল্লাহ তার ওই কথা বলবার আফসোস লাগে ও ভাই আমাদের এই দরদ কথাগুলো এজন্য জানা আমাকে আপনাকে ওই আখেরাতে গিয়া আল্লাহর কাছে এই ফরিয়াদ না করতে হয় আল্লাহ আমাকে আবার দুনিয়ায় পাঠানো আমি ভালো হয়ে আল্লাহ তালার সুযোগ দিয়েছেন এই জন্যই রসুল করিম সাল্লাহ বলেছেন কবলে হামসিম পাঁচ জিনিস আসার আগে পাঁচ জিনিসের কতমান মূল্যবান সম্পদ মনে করো কেন কি পাঁচ জিনিস সেটা শাবা বা কবলে হারামিক এক নাম্বার হচ্ছে ওই যুবকদের কথা বলতেছিলাম যে যুবকরা অনুকরণ প্রিয় বেশি ওই টিভি মিডিয়াতে সিনেমায় যা দেখে তাই অনুকরণ করতে চায় তাই অনুসরণ করতে চায় তার কাছে ওই হিরো যা করে আশ্চর্য লাগে আপনাদের এই সুশীল যারা সমাজের তারা কেন এগুলো বলেন না আপনারা কেন কথাগুলো বলেন না মিডিয়া যারা কাজ করছেন প্রিন্ট মিডিয়া যারা কাজ করছেন ইলেকট্রনিক মিডিয়া যারা কাজ করছেন ভাই এগুলো কেন প্রকাশ করেন না আজকে এই সমস্ত সিনেমা এই সমস্ত ড্রামা এগুলোতে কী শিক্ষা দেওয়া হচ্ছে সেখান থেকে যুবকরা কী মেসেজ দিচ্ছে সে নিচ্ছে মেসেজ যে তার হাতে অস্ত্র আছে নায়কের হাতে অস্ত্র নায়কের হাতে লাঠি নায়কের হাতে তলোয়া তলোয়ার বিশাল এগুলো নিয়ে সে ধাওয়া করতেছে এগুলি তো পোস্টারিং হয় এগুলোই ছেলেরা দেখতেছে সে অন্যায়ের প্রতিবাদ করতেছে সে আইনকে নিজের হাতে তুলে নিচ্ছে সে শেখাচ্ছে সেই সিনেমার মধ্যে কি করে তার প্রিয়জনকে ঘর থেকে ভাগিয়ে নেওয়া যায় সে শিখাচ্ছে সিনেমার মধ্যে কি করে ওই আপনজনের জন্যে নিজের প্রেমিকের জন্যে নিজের বাবা মার সাথে কি করে বেয়া করতে হয় এগুলি তো শেখাচ্ছে এই সমস্ত অশ্লীলতা শেখাচ্ছে নাজগান গান শেখাচ্ছে অশ্লীলতা এই সমস্ত অশ্লীল কথাবার্তা যেগুলো গানের মধ্যে থাকছে এগুলো মানুষের দিলের মধ্যে নেফা তৈরি করে ইমানের জায়গাটা ছিল ইমানের জায়গা ছিল সেই কলকাতম একটা উদাহরণ দিয়েছেন চমৎকার বলেন যে আসমানের পানি নাজিল যেভাবে মাটি থেকে যেমন ফসল আসে পানি যেমন ফসলকে বের করে ফসল উৎপন্ন হয় ঠিক ওই রকম গান সেগুলো কলমের মধ্যে গিয়া নেফাককে বের করে নেফাক উৎপন্ন হয় তা আমি আপনি আমার কাছে তিনি কথা কেন ভালো লাগে কেন ভালো লাগবে দিনের প্রতি মহাব্বত কেন আসবে শরীরতের মহাব্বত কেন আসবে দিনের কথাগুলো শুনলে গায়ে জলন আসবে না কেন কারণ আমার দিনের মধ্যে হিমানের মুহূর্ত নাই আমি তো সারাক্ষণ যুবকদেরকে দেখি আশ্চর্য লাগে তোমার একটু ভয় নাই এই অবস্থায় মৃত্যু হলে তোমার কি হবে একটু ভয় নাই সারাক্ষণ ওই শয়তানের লেজ আমি বলি এটা শয়তানের লেজ, কানের মধ্যে ঢুকাইয়া দিয়া বাস আমি সারাক্ষণ চলতেছি আমার মাথার মধ্যে সারাক্ষণ ওই গান গান গান ঘরে গেলে আমার টেলিভিশন সামনে আমার সময় নষ্ট এই সময়ের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আসছি ওই হাদিসের মধ্যে আমার চোখ নষ্ট হচ্ছে আমি জানি না আজকে ছোট ছোট্ট ছোট্ট বাচ্চা আমরা বলি চশমা অলিমু পূজা ছোট্ট বাচ্চাদেরকে আদর করে বলি কেন এটা তার ওই অবস্থা কেন হইল কারণ সে ওই ছোট্ট মাছুম থাকা অবস্থা থেকে এমন কি মায়ের পেট থেকেই সে ওই আলো রশ্মি তার চোখের মধ্যে যাচ্ছে তার চোখ বরবাদ হইতেছে তার দেমা বরবাদ হইতেছে ঘুম আসে না কেমনে ঘুম আসবে মাথার মধ্যে সব হাবি হাবি ঠুইকা আমার মাথাকে হ্যাক করে রাখছে আমার ঘুম আসবে কেমনে আমার ঘুম নাই শান্তি নাই সময় নষ্ট অর্থ নষ্ট গরিব মানুষ খাইতে পায় না ঘরের মধ্যে রঙ্গিন টেলিভিশন বিদেশে চাকরি করে আসার সময় দেখি আমরা গ্রামের ওই যুবকদেরকে দেখি বিদেশ থেকে আসার সময় কয়টা কম্বল নিয়ে আসবে আর সুন্দর একটা রঙিন টেলিভিশন নিয়ে আসবে তার লাগেজের মধ্যে এই দুইটা জিনিস খুব সরলভাবে থাকে একটা বড় টেলিভিশন একটা এল টেলিভিশন ঘরে খাবার নাই কিছু নাই তার ঘরে এরকম দামি টেলিভিশন দেখেন গিয়ে রিক্সাওয়ালার ঘরে ওই বস্তির মধ্যে ওই টেলিভিশন দেখতেছে বসে বসে বেড়া ঘরের যে বেড়া ওই বেড়ার ফুটো দিয়ে দেখা যায় টেলিভিশন আর আশ্চর্য এটাই তো আসি তোমার ঘরের বেড়াটা পর্যন্ত ঠিক নাই তোমার ঘরের বাইরে থেকে তোমার ঘরের সব দৃশ্য দেখা যায় আর তুমি ঘরের ভেতরে বসে বসে ভাই রঙিন টেলিভিশন দেখতেছ এটা কি এটা হচ্ছে আমার অর্থ নষ্ট করতেছে এই টেলিভিশন এই সিনেমা আমার অর্থ নষ্ট করতেছে এই সিনেমা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাইতেছে এই সিনেমা মায়ের বোন থেকে সন্তানের জন্যে মহাপ দূর করে উঠতেছে যার কারণে আমরা দেখতেছি ওই বিভ্রান্ত মা তার ওই ছোট্ট বাচ্চাকে গলা টিপে হত্যা করে আরেকজনের সাথে যাচ্ছে পাই না থেকে আসলো মা হচ্ছেন দুনিয়ার মধ্যে সন্তানের জন্য সবচেয়ে আপন সে আপন মাকে দূরে ঠেলে দিল কে ওই সিনেমা ওই মিডিয়া ওই ওই সমস্ত অপসংস্কৃতি কোন সংস্কৃতির নামে আমাদেরকে খাওয়ানো হচ্ছে যেগুলো আনন্দ উদযাপনের নামে আমাদেরকে খাওয়ানো হচ্ছে ও ভাই আমি খাচ্ছি সেগুলো সেই ষড়যন্ত্রের শিকার হচ্ছে আমার আকিদা বিশ্বাস ত্যাজিপ তামাত্মন আমার সামাজিক ওই সুন্দর ব্যবস্থা সব কিছু নষ্ট করে দিচ্ছে আমার কোনো খবর নাই আর যারা বলবে তারাই আপনাদের দুশ্মন হয়ে যায় আল্লাহ তাহলে আমাদের মধ্যে মহাব্য তৈরি করে দে আমাদেরকে দুশ্মন ভাববেন না আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী আমরা চাই ইনশাআল্লাহ আমরাও জানাতে যেতে চাই আপনাদেরকে সহজেতে চাই আমাদেরকে কেন দুশ্মন ভাবেন যে হাজিসের কথা বলছিলাম যুবকরা একটু খেয়াল করা বেশি রসুল বলছেন ইরতালিম হামসান কাবলা হামস পাঁচ জিনিসকে পাঁচ জিনিসের আগে তোমাকে গণিমত মনে করতে হবে এই হাদিস শেষ করতে পারবো না কাজে এই হাজি শুরু করলাম না ইনশাআল্লাহ তাহলে আল্লাহ যদি তৌফিক দেন আগামী সপ্তাহে শুধু এই হাদিসটা শোনাব যে পাঁচটা জিনিসকে পাঁচ জিনিসের আগে আমাকে মূল্য দিতে হবে ওই পাঁচ জিনিস আসার আগে আল্লাহ তাল আমাদেরকে পাঁচটা নিয়ামত দিচ্ছেন ওই পাঁচ নিয়ামত চলে যাওয়ার আগেই নিয়ামতের কদর করা এটা হচ্ছে মূল কথা আল্লাহ তাল আমাদেরকে সহিমিন